আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ ও সালাম আলহ সঈদুর নবীন শ্রোতা বাইবরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে আমাদের দেশে বা মুসলিম সমাজে এমন কথা চালু আছে কেউ কেউ বলে থাকেন যে আরবিতে বলে থাকতো তাহলে আমার যেত বা এরকম হ্যাঁ এটার বিধান হচ্ছে যে এরকম কথা বলা আর হারাম কারণ এটি সিরকা আসার বটে ছোট সিরকির অধিভুক্ত এটার প্রমাণ প্রমাণ হচ্ছে বাকরা বাইশ নম্বর আয়তের মধ্যে বলে। যেখানে শরিক না বানাতে আল্লাহ বলেছেন আন্দাদ মানি শির্ক এবং তিনি এটার ব্যাখ্যা দিয়ে সামনে আরো বলেন যে এত অনেক সময় লুকাইতে হয় যে অন্ধকার কালো পাথরের উপর পিপি লেখা হাঁটলে এর চাইতে আরো সূক্ষ্ম হয় তাকে অনেক সময় সিঁড়ি এবং তিনি বলছেন এটা দৃষ্টান্ত দিয়ে বলছেন যে বহু হায়াতি হায়াতি যেরকম কেউ বলল যে আল্লাহর কসম অথবা এরকম বলা যদি এই কুকুরটা না থাকতো তাহলে চোর ঢুকে যেত হ্যাঁ এরকম লসুস যদি হাসটা গরের মধ্যে না থাকতো তাহলে চোর ঢুকত তখন তিনি এটার পরিশুদ্ধি দিতে গিয়ে বললেন যে এখানে অমুক শব্দ আর বাড়াতে যাবে না তাহলে তুমি শিরকি লিপ্ত হবে না আল্লাহ বলেন যে তারা আল্লাহর জেনে এবং আল্লাহ বলছেন কেউ কেউ বলে থাকে যে অস্বীকার করে মানে জেনে শুনে অস্বীকার করে মানে যে কেউ কেউ বলে থাকে অমুর যদি না হতো তাহলে এই কাজটা হতো না পক্ষ থেকে একই কথা বলেছেন যে ফুলান শব্দ উমুক শব্দ এগুলা জড়িয়ে দিতে যাবে না বরং সকল কিছু আল্লাহর সাথে সম্পৃক্ত করবে এখন কথা হচ্ছে যে এই কারণ আল্লাহ হুলান করেছেন কিন্তু আপনি আরেকজনের সাথে সম্পৃক্ত করে দিলেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে সেখানে আল্লাহর সাথে সার্বিকভাবে অন্যকে সমান্তরাল করিয়ে দেওয়া হয় যে সমানভাবে যে আল্লাহ এবং আকবর হয়ে যাবে কেউ যদি সম্মানের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর পাশাপাশি অন্যকে আপনার সমান্তরাল অবস্থানে রাখে তাহলে সেটা তো কিন্তু এই যে শাব্দিক যখন সমান্তরাল আসবে আস্তে আস্তে কার্যগত চলে যাবে তখন সেটা বড় সেরিকের দিকে পৌঁছিয়ে দিবে এই কারণে এটাকে নিষেধ করা হয়েছে যে এরকম বলা ঠিক আছে লাউল্লাহ না বলে শুধু বলতে হবে লাউল্লাহ যদি আল্লাহ না থাকতেন বা আল্লাহ যদি দয়া না করতেন পরিপূর্ণ অবস্থা মানে সুন্দর হচ্ছে এটা সবচেয়ে বেস্ট হচ্ছে এটা এটা হচ্ছে এমনি আব্বাসের কথা যে ফুলান শব্দ লাগাইবে না যে মুখ শব্দ এড করবে না এটা আগের ব্যাখ্যার মধ্যে এমনি এই পরামর্শ দিয়েছেন দ্বিতীয় নম্বর হচ্ছে এটাও বলা যেতে পারে যে সুম্মা লাউলালা যদি আল্লাহ এবং আল্লাহ সুম্মা দিয়ে আল্লাহ অমুক যদি না হত তাহলে এমন ঘটনা ঘটত না এরকম বলা এই যে অতপর বলার কারণে একটু ব্যবধান সৃষ্টি হয়েছে এখন কথা হচ্ছে যে ওয়াও এবং সুম্মা এই দুইটার মধ্যে পার্থক্য কি এটা দিয়ে সমান্তরাল বোঝায় যে স্রষ্টা এবং সৃষ্টি সমান হয়ে গেল শাব্দিক ভাবে কারণ ও অক্ষরটা আসে স্ত্রী যে দুইজন একসাথে একই কাজে অংশগ্রহণ করেছে আরেকটা হচ্ছে তার তীবের জন্য ধারাবাহিক একের পর এক এবং আপনার অবস্থার মধ্যে অবস্থানের মধ্যে দূরত্ব বোঝায় যে ইনি পরবর্তীতে মানে দুইজন একই পর্যায়ে না সেটা বোঝায় এটা তাইলে সেটা বান্দা স্রষ্টা এবং সৃষ্টির মাঝে একবার সমান্তরাল বোঝায় না অবস্থানের দিক দিয়ে হ্যাঁ বরং এটা অবস্থানটা পরবর্তী বোঝায় দ্বিতীয় পর্যায়ের অবস্থান বোঝায় সেটা অসুবিধা নেই এখন কথা হচ্ছে যে সেটাও ছোট সেকুল হালাক না আজকে ড্রাইভার এই ড্রাইভার যদি না হতো দক্ষ ড্রাইভার তাইলে আমরা তো মরে যেত তিন নম্বর কথা আছে। যে মানে আমার একমাত্র আমার জন্য আছেন আপনি এবং আল্লাহ আল্লাহ এবং আপনি আছেন আর কেউ নেই এরকম বলা সেটাও ছোট শিখ সুতরাং এই জাতীয় আপনার শির থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আল্লাহ আমাদেরকে তা করে তখন আলীন